বাংলা লেখা আছে হুজুরে পাক সাল আরবিতে আছে বাংলা করলে হবে রাসুল্লাহ ইসলাম বলেছেন বাংলা হয়ে গেছে হুজুরে তাহলে কি আরবিতে আছে গেল তারা কেউ ব্যবহার করলো না কলা হুজুর আমি বাংলা করার সময় বের করতেছি হুজুরে ফাঁক সাল্লা আচ্ছা ঠিক আছে বের করেন অসুবিধা এটার আরবিটা বলেন এটা তো ফার্সি হুজুর পাক তো ফার্সি এটা আরবি থাকবে না আল্লাহ যেমন আল্লাহাক আল্লাহাকের আরবি আছে আল্লাহাকের আরবি কি আল্লাহ আল্লাহের আরবি কি সুভান আল্লাহ তাহলে রাসুল এ পাকের আরবি কি সোভান আর রাসুল সোহান কারিমে রসুল হাদিস কোরআনে হাদিস জাল সহিদাদিস তাহলে বুঝা যায় যে রাসুল সাল্লামের ক্ষেত্রে পাক শব্দ ব্যবহার করা যাবে না এটা শুধু আল্লাহর জন্য খাস এটা সোহান আল্লাহ সোভান আর রাসুল হবে না কিন্তু বাংলাদেশে হাজার হাজার সাধারণ মানুষ তো বলে আলমারাও বলে সমস্ত আল্লাহ ওলামিয়নাই মেয় তিনি কারো ছেলে মেয়েও না তার ঘুম লাগে না তোমাল ঘুমও আসে না তন্দ্রও আসে না তার টয়লেট দরকার হয় না খাওয়ার দরকার হয় না তিনি দুনিয়া সবের খাওয়ান তিনি খান না কিন্তু নবীরা আমাদের মতো খাইতেন ঘুমাইতেন বিয়ে করছেন এই জন্য আল্লাহ বলছেন সোভান মেজের পরিচয় দিতে গিয়ে বলছেন সোভান আল্লা আসরা আসরাহি যিনি তার বান্দাকে এসরা করেছেন রাত্রিকালীন একটা নৈশকালীন ভ্রমণ